হমতুল বারকাত Alhamdulillahi wachda wassalatu wassalamu ala man la nabiya ba'da. A'uzu billahi min ash-shaytanir wajim. Wa man yabtagi ghayral islami deenan falen yuqbala minhu wa huwa fil-akhirati min al-khasirin. Wa qala rasulullahi sallallahu alayhi فيكم sallam, لن fikum amrain lan tadill ma tamasaktum bihima kitab সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবাহানাউ তালার যে আল্লাহ সুবাহানাউ তালায় দুই হাজার ষোলো সালর আট জুন চোদ্দশো সঁইত্রিশ দ্বিতীয় রমাদান আমরারে এ ধরনের একটি দিনই মাফিলা আওয়ার এবং বর্তফিক দান করছেন শেখ মুজিবের দরবারে শুক্রিয়া দায়া করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি দুধ সর্বশেষ নবী নবী মাহমদ সাল্লাইসাল্লামের ওপর রহমত এবং করুণাবর্ষিত হোক সাহাবাই করাম তাবেইন তাবে তাবেইন তাবস্তাহিদিন সহ কেয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমার বাড়ি লাগিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বারাকুট নামক গ্রাম বাসা সিলেট শহরও শুধুমাত্র কেবলমাত্র দিনই মাহফিলও দিনই প্রোগ্রামও আল্লাহর দিকে দাওয়াত দিবার লাগি ইসলামর দিকে দাওয়াত দিবার লাগি সুদূর সিলেট তাকিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার এই উপজেলা সদরও আমরা উপস্থিত হয়েছি আমরা এই উপস্থিতির পিছনে অন্য কোনো উদ্দেশ অন্য কোনো গোপন বা প্রকাশ্য কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তার চেয়ে উত্তম সার হতা যে মানুষে আল্লাহর দিকে আহ্বান করে আমরার এই সমাজও দেশের দিকে আহ্বানকারী আছে দলের দিকে আহ্বানকারী আছে তরিকার দিকে আহ্বানকারী আছে বিভিন্ন বজুর গানে দিন অকলোর দিকে আহ্বান ফির অক্লোর দিকে আহ্বানকারী অকলাস সাথে সাথে আমরা এই ভূখণ্ডত কিছু মানুষরা আছে যারা মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আমরা চেষ্টা করি আর আমরা সেই সব মানুষদের অন্তর্ভুক্ত হইতাম যারা মানুষে তার জাতিরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বাস্তে এবং আল্লাহর দিকে আহ্বান করে ইসলামের দিকে আহ্বান করে আল্লাহ সেই সব মানুষদের যারা দিনের লাগিয়ে দেওয়া দিছে কোন দলের দিকে নাই কোন পার্টির দিকে নাই কোন ব্যক্তির দিকে নাই শুধুমাত্র আল্লাহর দিকে রসুলের দিকে ইসলামের দিকে দিনের দিকে মানুষের আহ্বান করি তার অন্তর্ভুক্ত যেন আমরা আল্লাহ সুহাম তহফিক দান করবো সম্মানিত উপস্থিতি আমরা যারা আজকের দিন প্রোগ্রাম যারা ব্যবস্থা করছেন যারা আপনারা আইছেন আপনারা না আইলে এটা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করা সম্ভব হইল যারা বিভিন্ন স্তরে এই প্রোগ্রামের লাগে কাজ করছেন আল্লাহ সুখানাও তাল্লা প্রত্যেক রে উত্তম বদলা দান করক্ষা উত্তম যা যা দান করক্ষা আল্লাহ মামিন আল্লাহ আমরা আওয়ারে বোয়ারে কবল করো আমরা এই মাহিল কিন্তু আমরা সঠিকটার গ্রহণ করতাম সঠিকটার গ্রহণ করতাম আল্লাহ সুবাহ আমরা সঠিকটা গ্রহণ করার বুঝার তফিক দান করো সম্মানিত উপস্থিতি আমরা এই প্রোগ্রাম নতুন করে কিছু খোয়ার নাই নতুন করে খার নাই কারণ আমরা যারা আমরা মুসলমান মুসলমান সাই না আলহামদুলিল্লাহ আমরা যারা আইসি সবর ফরিচয় গিতা মুসলমান মুসলমান দিন আল ইসলাম মানুষ মারা যাওয়ার পরে খবর গিয়ে তিনটা প্রশ্ন করা হইবা নম্বর আল্লাহনি তাহলে আমরা রব খায় আল্লাহ এই ব্যাপারে কোন সন্দেহ আছে আমাদের রব আল তান কোন সন্তান আছে তিনি সন্তান তান লাখান আছে আল্লা আল্লাহর সাথে কতপকতন করি পঞ্চাশ নামাজ আসল এরপরে ইগরুলা কত শক্ত লই আইসন কোন জায়গা দেখা হয়েছিল কত হয়েছিল নাচমানো আসমান আল্লাহ কোন জায়গা আসেন আল্লাহ সুহান ও আল্লাহ আরশাওয়া আল আল আর্শ আল্লাহ কোন জায়গা আল্লাহ ক্ষমতা কোন জায়গা ক্ষমতা কোন জায়গা আপনার চেয়ারম্যান ইউনিয়নের ভিতরে উপজেলা চেয়ারম্যান ক্ষমতা উপজেলার ভিতরে ডিসি সাহর ক্ষমতা জেলার ভিতরে এমপি সাবর ক্ষমতা তান সিটর ভিতরে মন্ত্রী সাহর ক্ষমতা বাংলাদেশের ভিতরে সব জায়গাতনি বাংলাদেশের সব জায়গা আর ক্ষমতা কোন জায়গা আপনার শরীর রে আপনার না আপনার কথা শুনিনি আমার আল্লাহ কইসেন তুমি দুঃখই আল্লাহর ক্ষমতা হইল গিয়া সিদ্ধ যদি একটা ফাঁর আর একটা ফাঁর ঠুকি মারে তো এই খবর আমি আমার সম্পর্কে যত জানি তারা জান আল্লাহ জান আল্লাহর কোন শরিক আছে সন্তান দেওয়ার মালিককে বিপদটা কি উদ্ধার করার মালিককেলু আমরা এটা গাড়ি যেতে সময় মাজার পয়সা দে না দিলে গাড়ি উল্টে দিব মাজারালায় আছে কিনা না কিছু মানুষ আছে না বিশ্বাস করে যে মাজারও পয়সা না দিলে গাড়ি উল্টাই লি তাহলে বুঝা গেলো গাড়ি উল্টাইবার থেকে বাঁচানির ক্ষমতা মাজারঅার মাজার তার মৃত্যু থেকে বাঁচতে পারছে সে মরে সে মারা গেছে মারা না গেলে খবর ওখান থেকে যার মরারে মৃত্যু পারছে না মালাকুল মৌ তাজরা থেকে যে পারছে না থেকে গাড়িতে বাঁচাইবগিলা এক বোকা মানুষ আছে পয়সা না দিলে মনে করে গাড়ি উল্টাই কিনা না না না মানুষ আছে কি না না মানুষ মনে করে যে সন্তান দেওয়ার মালিক লাগিয়া শাহজালাল আছে কিনা নাইলা মানুষ ইলেকশনে কি প্রচারনা হান্তা কি করিয়া শাহজালাল দেখা শাহফুরান দেখা শাহজালাল শাহরহান বিপদটা কি উদ্ধার করতে পারবা তার নিজেও বিপদের মাঝে ভোট তার নিজেও মারা গেছে মারা যাওয়া কি বিপদ না সাজারাল কি জীবিত মাহমুদুরসো আছে কোন জায়গা মৃত্যুবরণ মোহাম্মদুরসুল্লাহ সাল্লা পর্যন্ত মৃত্যুবরণ করছে কিন্তু মরার ফরে মানুষ মৃত্যুর ফরণ জিন্দগীত মানুষ কীটা থাকে সব রু অল জীবিত থাকে নবীদের রুহ জীবিত তাকে এটা কিনজাগার জীবন বারজাখি জীবন এটা খবরর জীবন কিচের জীবন বারজাখী জীবন নবীরা কেন কি তা হন না বা সালাত আদায় করেন সাধারণ মানুষ যে মারা গেছেন নবীওয়ালা মারা গেছেন কিন্তু নবীর মৃত্যু ফলে নবীর জিন্দগি আর সাধারণ মানুষ মরার ফলে তার জিন্দগি সমাননি জি না সমান না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই মানুষ আসলা কিন্তু তাই শ্রেষ্ঠ মানুষ আসল কিনা মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবাহসুল্লাহ আসল আমরা শরীর খাটলে যে রক্ত বাড়াই মোহাম্মদ রসুল্লাহাল্লামর শরীর খাটলে রক্ত বাড়াইতো বাড়িত কিনা না কোনদিন বাড়াইছিল রক্ত শরীর শরীর তাকিয়া তাই মাঠে বাড়াইছিল আর কোন জায়গা বাড়াইছিল আর জায়গা দাঁত ভাঙিস কোন জায়গা কোন জায়গা বদর দ্বিতীয় সালি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আসলা। তাই যে দিন ডাকিয়া গেছেন আমরা লাগি সেই দিনটা কিতা দিন আল ইসলাম আমরা রব আল্লাহ রসুল খে সর্বশেষ এবং আজকে মুসলমান জন আমার মাত বুঝেন নাই সিলেটির মাত আপনারা মাত হন না কথা হইন কটা কই মাতক মাত কইলে বুঝেন তো আর এই দিনের অনুসারী যারা আমরা মুসলমান হক আমরা কি যাই এক না আলাদা আলাদা আছি সব একটা হ্যাঁ আমরা আমরা অবস্থা আছে না আমি তিনি করবা আমি পাপি তিনি জামিনদার কিন্তু আল্লাহ আল্লাভ নম্বর আয়াত এটার আমরা কিতা আয়াতুল কুরসি কিতা কই আল্লাহ রিশুমতি রাখে সুপারিশ করতে পারবা করতে পারতা নাই নবীত যখন যাওয়া যাইব সুপারিশ করবার লাগি তখন আদেমে কই আমি ফারতাম না ইব্রাহিমে কবি আমি ফারতাম না আমি ফারতাম না ইসা করবে আমি পারতামে সুপারিশ করবেন করবা তখন তাই সুপারিশ করবা আর আমরা মনে করছি আমরা বুজুর গানের দিন দেখলে আমরা ফিরস আমরা দেশ ফির কজন ফির কি একজন ফির সব ফিরাও কই রা হুতিহ আছে আপনার আছে নাকালে কমছে না নি এখন একটু কমছে হ্যাঁ আমরা মুসলমান আছিল আমার আল্লাহ এক আমরা রসুল এখ দিন এক আমরা কিতা এসে ফারাক বাঘ হই বিভক্ত হইও না আমরা কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে আমরা একনি আমরা আমলার ক্ষেত্রে একনি এক না আমরা আমল করতে বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ সব জায়গা খেউ কয়ে আল্লাহ আসমানো হেউ নবীন রোড তৈরি কেউ নবী মানুষ আছে কিনা না আল্লাফ আছে কিনা না মতপার্থক্য আছে কিনা না রসুলের লইয়া মতভার্থক্য আছে কিনা না আর ইসলামর ক্ষেত্রে আইয়া আল্লাহ খেউ কয়ে বইয়া হেউ কাইনে যাও কেউ যাও সেও হয় বুকুট আতবান দিয়া সে নাবিন নিশে আধবানা সেও কয় বিশ টাকাতামে খৈরা যে ইহুদিরা একত্তর বগে ভাগ হয়েছে খ্রিস্টানরা বাহত্তর বগে ভাগ হয়েছে আমার উন্মত হল তেত্তরের বগে ভাগ হইব ইন্না আমরা কইরা আমরা কীম বা জাহান্ন গুড়ো ছাড়া জান্নাত যাইবা কয়গুড়ো সব যাইবা না একগুড়ো যাইবা রসুল্লামা এক গুড়ো যাইবা জান্নাতো সাহাবায় কেরাম আপনাই তো জানার ইচ্ছা আছে নি যে খারা একগুড়ো সহকার ইন্টারনেটাইবা রসুদাম আমার উত্তর দই সব যাইবা যাহার নাম এক গুরো ছাড়া সাহবাহ প্রশ্ন করছেন লিমানো সারা যারা যাইব। তখন রসুল সাল্লাই সাল্লামে কইছেন এই একগুর কি আল জামাত অন্ন বর্ণাতে মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফটোগ্রু যারা রসুলোর ফটোগ্রফি আছে যারা সাহাবায় মহলোর ফটোগ্রফি আছে তারা জানতে যাইব বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন হাদিসটা আমার মুহিদ ইলে আপনারা ব্যস্ত ইব আহলে আদিস লইব, হানাফি শাফি মালিকি হাম্বলি তরিকায় লইব কোন তিখা হই তৈরি হার তালিকায় রসুল আর আজকে বিভিন্ন তরিকার দাওয়াত আছে কিন্তু রসুল আর সাহাবার তরিকার আজকে আমরা বাগ বাঘ ঐতলা বাঘদাত বাঘা বিশ্বাসও বাঘ হয়েছি না না খালি আমরা আমল বাগ হয়েছি না আমরা টুপিত আমরার দাড়িত আমরার খাফল বাঘ হয়ে গেছি সত্যি কিনা না আমি আপনার টুপি দেখলে বুঝতাম টুপি পিনিস আপনার পাঞ্জাবি দেখলে কইতাম পারি আপনার পাঞ্জাবি কোন গ্রুপ সত্যি কিনা না খালি আকিদাত বিশ্বাসে বাঘ হয়েছে না মুসলমান যদি আমরা খৈ আমরা মানে খারা মুসলমান আর তারা আমরা হইলে খারা কাফের মুশ্রিক হল কিন্তু আজকে আমরা মুসলমান অল গীত হয়ে গেছি বিভিন্ন ভাগে বাঘ হয়ে আমরা হইলে বুঝি আমার দল আপনি আমরা হইলে বুঝি আপনার দল তাই আমরা হইলে বুঝি তান দল সত্যি কিনা না না না একদলে আর এক দলে বিল আছে এক ফির মুড়িদ আর ফিরন মুড়িদে খাতির আছে এক মাদ্রাসায় আরো মাদ্রাসায় খাতির আছে আমরা কোরআন হাদিসামাসতাম আল্লাহ খাইয়ার আমরা বৈশাখ মাসে ফির আইলে তার মনে করি যে আমরা করি করিল আমার মা আমার বাপর আর হুজুর লম্বা লম্বা দোয়া করেন আর তাই খান তাই খানদিনে কোন দুঃখে খান আমার বাপ মর টেন খান বাড়িতে আর গরিব বাড়িতে গেলে আপনি মিলাত কিনানা হ্যাঁ বাড়িতে বাড়িতে দাওত কিনানা হ্যাঁ হুজুর বাড়িতে গিয়ে দিন নামাজ আপনার বাড়িতে নামাজ আপনার বাড়িতে নামাজ আপনার বউ নামাজ না বাচ্চা নামাজ বইম না আপনি নকল নামাজ সুন্দর বাড়িতে বেটাইন কইসেন তুমি গড় রে খবরস্থান বানাই না গড় রে খবরস্থান বানাই না। গৌর নামাজ পড়িও গরো নামাজ মানে খবরস্থানও নামাজ গর নামাজ পড়লা জায়েজ আর খবরস্থানের নামাজ পড়া হারাম হুজুর বাড়িতে রোজা বেশি না কম বেশি না কম বেশি হুজুরের বাড়ি বেশি নামাজ পড়েন আপনার হয়তো বাচ্চেনে ফলোন না হুজুরের বাচ্চাতেও ফল মিলাদ হুজুরের বাড়ি না এখানে আর আপনার আপনার ফয়সা দেন না রোজা রাখলে পয়সা দিন না কিন্তু মিলাদ ভরলে কীটা দেওয়া লাগে হাদিয়া দেওয়া লাগে হাদিয়া ছাড়া মিলাদ আপনার বাড়ির দিন দাবত এক সপ্তাহ এক সপ্তাহ মিলাদ মাফি লইব আমার सोद्य गोष्टी दुआरिया हाल तेरी जाल है मकसूद तेरा माल है क्या आजब तेरा चाल है लाख को अंदा कर दिया मालियासाई ग ধর্ম দিয়া তার মুরিদ বানায় আল্লাহার গোলাম বানাইতে আস তার গোলাম বানায় সে ধর্ম দিয়া ফয়সা বানায় সে ধর্ম দিয়ে ক্ষমতায় যে ধর্ম দিয়া রাস্তায় গাড়ি ভাঙে সত্যি কিনা না সে ধর্ম দিয়া মারে আছে কিনা না জঙ্গিগুলো করছে কিনা না ধর্ম দিয়ে করছে সাল্লাম আল্লা সুবাহাঙ্গালাম রাস্তা তাই ইসলাম ব্যবসা করছেন না তাই দিয়ে মানুষের ক্ষতি করছেন না মহাম্মদুরস্লা সালি সালামে কৈছেন রাস্তা রাস্তাটা কি কষ্টদায়ক জিনিস উঠে ফালানির নামগি ইমান আর আমরা আমরার বুঝুর গানে দিনের ব্যাগি রাস্তায় গাছ ফালানির নামগিয়া ইসলাম আর আমরা ইসলাম রাস্তা খাল কাটি লাই দিতা ট্রেন উল্টাই ল ইসলাম রসুল সাল্লাই সাহাবায়াম ইস্তামে মিলতে হইব কিনা না ফ্যানা আমরা এখন ফ্যান ব্যবহার করি এটা কি তা ইসলামের বিষয় নেই এটা কি ইবাদত নেই ফ্যান দিয়ে ওয়াজ করলে বেশি সব আর ফ্যান ছাড়া ওয়াজ করলে কম সব ওলি তাহলে করতেই পিতার হক হক কিলা করতে হইব রোজা কিলা রাখতে হইব হস কিলা করতে হইব তাই জানি হস করতে হইলে মোহাম্মদ রসোল্লা হজ করতে হইলে খানো যাব সৌদি আরব লাগে। আর আপনার দেশের গরিব মানুষের হজলে টঙ্গীর মাতো হয়ে যায় টঙ্গীর মাতো গেলে যদি হজ হয়ে যাব তার এলাকা হয় কি না না আমি কিন্তু কইসি না আপনারিতা কয় আপনাই তো কইছেন এলাকা খয় হজলি ইসলামর রোকনের একটা কোন জায়গাতেই থাকব গরিব ঘুরে হজ আছে গরিব ঘুরে জাকাত আছে গরিবের ঘরে রোজা আছে রোজা আছে নি নামাজ আছে নি জাকাত কী করত এখন আমার তো হজর পয়সা নাই আর কইলা আমার জাকাতের পয়সা নাই জোয়ান যারা আছে তারা কইলে আমরা রাস্তা চিন্তাই কর্ম আর পয়সা বানাই আর দিয়ে হজ করবো ঠিক আছে তরিকা হ্যাঁ আরও জেনে গেলে আমার তো শক্তিরও শক্তি গরিব অত গরমাই নাই আমি চিন্তাই করতে পারতাম না বিক করে পয়সা লাইম আর গুণ আমি জাকাত দিম তরিকা ঠিক আছে নি না রুজি করতেই স্বাভাবিকভাবে রুজি করার ফলে যদি আপনার পয়সা জ্বল তা করবা জাকাত দিবা যদি আপনার পয়সা বেশি হয়ে যায় আপনার হজে যাওয়ার মতো হয় তাহলে কীতা করবা হজ করবা তো হজ কি গরিব আসে জাকাত কি গরিব আসে নাই গরিব হইলে তার আসু সরার কিছু নাই তার যেদিন সম্পদ হইব সেদিন কীটা করবো হজ করব ঠিক অনুরূপ ভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় রসুদ সাল্লাহ দেখেন রসদ সাল্লা কৈছেন সল্লু কামার্ল্লি নামাজ পড়ব ওইভাবে আমি মোহাম্মদ সাল্লাহ নামাজ পড়তে দেখার আমরা যে কথা কত আসতাম যে সাল্লামে কইছেন যে আমি দুইটা জিনিস ইয়া যাই ইয়ার রসুদ সাল্লাহামে কইছেন বিদায়ী হজর যে ফিকুম আমরাইন আমি তোমাদের কাছে দুইটা জিনিসটা যদি আকিয়া দো কোনদিন আল্লাহর আন আর কি নবী মাহমুদ সালিসাল্লামর সুন বাহাদিস কোরআন দিস আমার কাছে আসেনি আছে কিনা না এই রসদালাম এই দুই জিনিস রাখিয়া যাইয়ার তুমি তাই যদি এই দুই জিনিসটা আক্রিয়া কোরআন হাদিস আস কোন ভাষায় আরবি ভাষায় আরবি সবাই বুঝতা নি বাংলাদেশের খুব কম মানুষে বুঝতা তারপরে আরবি ফার্সি ভাষায় বেশি মানুষে বুঝতা না কম মানুষ বুঝতা তারপরে এলো উর্দু ভাষা বেশি মানুষ বুঝতে না কম মাঝে বুঝতা এখন কোন ভাষা আছে খারা করছে করছে না আলেমা করছেন ইসলামী ফাউন্ডেশনিয়া অনুবাদ হয়েছে আল্লামা আজিজুল করছেন বুখারি খারা করছে আলেমরা করছেন খালার করছেন বাংলা শিক্ষিত মানুষের লাগিয়া এখন অনেক মানুষ বুঝেন কিনা না বুঝার সুযোগ এখন আপনি যখন বুঝবা কুরানা কোরআনাদ করে তারা কব না না না তুমি অইব নাক আমরা অত জিন্দি ফরিয়া বুঝিয়া না তুমি তেন বাংলাত ফরিয়া বুঝিবা কারণ কীটা বুঝি দিলে খবর আছে কারণ বুঝি তো আপনি অনেক ভাষ হয়ে যা এক শ্রেণীর মানুষ আছে তারা বুঝতে দিতে চায় না বুঝতে বাধা দেয় আগে যারা জমিদার আসলা চৌধুরী আসলা, তারা নিজের এলাকা স্কুল স্কুল না। কেউ দেয় যে তান টান ফুয়ার স্কুলও ফড়াইবা টাউনিয়া ফড়াইয়া টান ফুয়া বারেস্টার টান এখন সবর ফুয়া যদি উই যায় তাহলে তো তান ফুয়ার দাম থাকবো কারণ সবর ফুয়া তো কিন্তু এইটাতেও পারতো না ফরতেও পারতো নয় তখন টান মূলগিলি থাকবো এখনই সুযোগ আছে এখন যাই এর তাই দেখা এখন গরিবের ফুয়া অনেক সময় বারেস্টার ওই যার অনেক সময় মাজিস্ট্রেট ওই যার অনেক অনেক সময় মুফতি মহাদিস যার ওর কিনা না তো আগে কিন্তু আসল নেই আগে আসিল না গ্রামর সব তাকতা মূর্খ আর একজন তাকলা শিক্ষিত তো তাই না ইয়া সব হইলা তো সবই ইলা মানলা এটা ইসলাম ধর্মের বিষয় না এটা খারার বিষয় এটা হইলে আমরার পাশে একগুলো মানুষ আছে তার এখন সনাতন ধর্মী বা হিন্দু ধর্মী তারার ব্রাহ্মণের সব তাই হইব ব্রাহ্মণ সালা আর কেউ তার কিতাব পড়তে পারতা নেয় কারণ সবের ফলো বুঝি ইসলাম কি হলানি ইসলাম সবর ফলার অধিকার আসে নিবা কিন্তু আপনারা গুণা উনা করবা আর আমরা মাসে মাসে আইমো বা একবার আইমু আুয়া উয়া করি আপনার সব রে সব খাইলিম বা গুণা সব মিঠাইয়া আর আপনার আমরা কিছু ফ্কেট ওকেট বরিয়া দিবা আপনারা সবাই যদি জানিলেন তাহলে আপনারা এখন কিছু উদাহরণ দিতামনি যে আমরা অনেক জিনিস খরি যেটা আমরা চালু আছে কিন্তু কোরআন হাদিস কিছু উদাহরণ দিতামনি হনতে রাজি আছেন নি সব কয়জন রাজি ইসলামর নামে আমরা সমাজও আছে কিন্তু জি সম্মানিতামে কোরআন এবং হাদিস রাখিয়া গেছেন তার আগে একটা জবাব দেই আপনাদের অনেক সময় মনে হইতে পারে যে আমরা বাপ দাদা হইয়াছ নতুন তারা কিতা ভুল হলানি এই প্রশ্ন আছে কিনা না এই প্রশ্ন জবাব আল্লাহ সুবহানোর আনিল ইলা হয়েছে যখন তার আল্লাহর দিক রসুলোর দিকাও তখন তারা মা অপাদা রাস্তার খারাপ হয়েছে জানুন যত নবীক নবীকলে তখন তার জনগণ রসুলের কথা শুনে তখন তারা আল্লাহ তার আখল আসল না এবং তারা হেদায় তরফরে আসলানা সঠিক রাস্তার না আল্লাহ সুবান তারা জানত না এবং তারা হেদায় তরফরে আসলানা দা ইসলাম ও আইয়াল্লে মুসলমান রে বাপদাদার দোয়াই না স্বাব এটা কাপেরদের মানলাম যদি আপনারা দীষ থেকে একটা কথা হন আমিও কইতামনি যে আমি বা লেখা বলা করছি অত আমি বয়ান দি আর আমি শুনছি না আপনার মানিনা এখানে আমরা বাপদাদা যারা মারা গেছেন তারা অনেকেই জানত না সত্যি কিনা না তারা অনেক জিনিস জানত না জানলে আল্লাহ সুবহান ও তাহলে শেষের দিকে কইসেন না জানিয়া করলে অথবা বুলে করলে আল্লাহ কি আল্লাহ আল্লাহ না জানিয়া করছি তুমি মাফ ফুড়ি দিও আর আমরা বাপ দাদা বা আমরা পূর্বপুরুষ যারা না জানিয়া করছেন অথবা বুলে করছেন লাগে আমরা দোয়া করতাম আহ আল্লাহ তুমি তারা বুলে করলে অথবা না করলে তুমি তারা করো যারা ইমান তারা আমরা অন্তর গিন না রাখিনা বিদ্বেষ রাখিনা আল্লা আল্লাহ আল্লা সুভা নাই আনিল আমি যেটা ঠিক নি। আফনে যেটা কবি ঠিক নি বেশিরভাগ মানুষের আল্লাহ সুবান রসিলের নিজে তাই কথা যা হই আন আল্লাহ সুবান ও তালা সুরা হাসের মাঝে কই যে অমা আতা রসিল যেটা দিন সেটা গ্রহণ করো রসিলে যেটা নিষেধ করেন बीर था सत्य खार कथा आल्लार कथा सत्य रसुलर कथा जेटा सठीक रसुल रसुलर नामे जाल कथा अनेक कथा समाज आ रसूल नाम जाल कथाने विद्याशिक्षार लगे सुदूर चीनों जाओ खार नाम खार कथा खुआ रसूले कैसे काफे कथा कहीं इधर जाल कथा देश प्रेम इमान अंग इंटर जाल कथा দেশপ্রেম বিমান করলে সব নবী সকলে তারা দেশ সারিয়ে আইসন আইসেন কিনা না মোহাম্মদ রসুল্লাহ এলাকা সারিয়া গেছিল কোন জায়গায় গেছিল মদিনাত গেছেন তারপরে আর একজন নবী তার বৌরে মক্কাত নাম নামকিতা ইব্রাহিম লাহলে দেশ সারিয়া গেছেন অনেক দেশ গেছেন তাহলে দেশপ্রেম বিমানের অঙ্গিত জাল কথা বিদ্যানের কলমের কালি শহীদের আল্লাহ যারা আল্লাহর কালে মারে ফিরিয়া লাগি মুসলিম দেশর মুসলিম যে সেনাবাহিনী তারা যখন শহীদ হইব তারা শহীদের রক্ত আর যে গরবা লেখা করা লেখা ঘোড়ার বুঝি এটা জাল কথা এই জাল আছে রসুলনামে আছে আউ্লু খালাকাল্লাহ করা নামে জাল লাইনি ইমাম আবু আনী ফার্লার নামেও জাল কথা আছে সমাজ আবুানি ফা নাকি এক ফেদা ফোনা করছেন আর ফয়ে দাঁড়াইয়া আর ফোন ফাড়া করছেন পুরা কোরআন শেষ আর অসিলে কইন যে তিন দিনের কম সময়ে কোরআন ফুটব সে কোরআন বুঝে না আর ইমাম আবু হানিফাই নাকি ফন্ড ভাড়া করছেন আর ফাড়া করছেন এটা তার নামে জাল কথা এই ধরনের অনেক কথা ইমাম আবুহানি ফাইল্লার নামে আলেমদের নামে আমরা সমাজও চালু আছে এতও আমরা কিতা করতেইব সতর্কই হইতেইব আলেমর থেকে একটা কথা শুনলেও এটা জাছাই বাসাই করতে হইব জাচাই বাসাই দরকার আছে কিনা না বেশ দামিনা না দুনিয়াই দামি দলিল দেখুন আগে লড় দলিল ফুরানা যার এসে ফর্সা সব ফর্সা টর্সা খাজনা ঠিক আছে হেয়লিয়া জাগার মালিক তারে দিবা কি না না তিনজনে কিনলিছে এক বেটায় বেঁচেছে তার বাফে বেছিছে ফুয়া আবার বেশি তারপরে নাতি আবার বেশি নিছে খার বিকেব ফটম বিকেব ঠিক কি নানা যাচাই বছাই করা লাগে নি আর বেহস্তর কথা ইয়া কইলা এক হুজি কইলার ডাইনে দিয়ে আর এক হুজু কইলা ববু দিয়ে আর এক হুঁজি কইলার সুজা আপনাদের দিয়ে কইলা সব ঠিক আছে সব ঠিক আছে নি আল্লাহ এক রসুল এক তরিকা হইলাই তো পারে না আবার কোনো ক্ষেত্রে হইতেও পারে বুঝছেন না সার বাইর জায়গা বুঝতে হইবো আপনার শিক্ষিত সচেতন মানুষ তাহের ফুর মানুষ আপনারা সচেতন আমার কথা শুনবা আশা করি রমজানও রোজা রাখিয়া মাত্র একটু কষ্ট হওয়ার তারপরে আপনার লোকের কথা কইয়া তো এক বেটার জায়গা সাইফুয়া সাইরে ফুয়ার বাঘ আছে কিনা না জায়গা একবারে সব কিনে বেসি লিস তার বেসা ঠিক আছে ঠিক না দেখা যাইতে পারে চাইবার চারিজন লাইজনের বিকি কেতে যেতে পারে চারজনের বিক্রি টিকতে পারে কিনা না পারে দায় বুঝতেইব আমরা সমাজও মাঝাহী আপনারা হয় মাঝহ সাইর মাঝহ সাইরও মাঝাহ ঠিক নেই তারলে তাকবো না যাইবা থাকবো জি ইনশাল ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবো অনেক জিনিস আলোচনার ভিতরে তাকতো নাই আপনারা যেটা জানতে চাই লিখিত ভাবে আপনারা হইলে আমরা ইনশাল্লাহ আলোচনা করুন যখন আমরা মাঝাব সাইটটা হওয়া ঠিক আমরা মানে হানাফি মাঝাব হানাফি মাঝাব কোনো ব্যক্তিও অজু করলে মনে হল ও দুই ব্যক্তি আছেন। একজন হানাফি আর একজন সাফি তাইন অজু করিয়া তান বৌরে দললে অজুযাইত নয় আর তাই অজু করিয়া তার বৌরে দললে অজু যাইবিয়া হানাফি মাঝাব বউরে অজু করিয়া বৌরে দললে বা মারে শৈলে কোনো মহিলার শৈলে অজু যায় না আর শাফি মাঝাব বৌরে অজু করিয়া বৌরে বা মারে বা বৌ যায় গিয়া এখন আপনারা কজ্ঞা দুজন এক আল্লা মানুষ এক রসুল্লের মানুষ এক দিন ইসলাম মানুষ কিন্তু এনে লাগে হানাফি মাঝাব আর এনে মাঝাব একজনের অজু করিয়া তার মারে শৈলে তাকে আর অজু করিয়া তার মারে সৈলে যায় গিয়া দুটোই টিকনিক মানুষের সাইডো ঠিক আছে কিনা না আর অজু করা দুইও মজাব ঠিক আছে নি না ঠিক না এটা কোনো ক্ষেত্রে ঠিক হইতে পারে কোনো ক্ষেত্রে ভুল হইতে পারে এদেব আমরারে আমরা রে সচেতন হইতে হইব সচেতন কি হইতে যে আমরা জান্নাত চাই আর দুনিয়াতে কি জান্নাত হইল গিয়া দামি দুনিয়ার জায়গা কিনতে গেলে যদি আমরা অর্থ যাচাই বাছাই করা লাগে আপনি যদি বুঝেন না আপনি কোনো জিনিস না বুঝলে কি করেন যে বুঝে তার কাছ যান যান কিনা না মাস্টার পাস করলেও কিন্তু আপনি দলিল টলিল সব বোঝা যায় অনেক গ্রামের অশিক্ষিত মানুষ তার কাছাত গিয়া বোঝা লাগে তাই ফোড়লার হইয়া দিলার যে ঠিক আছে কি না না তো বুঝতে হইব সচেতন ভাবে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এটা আছে কিনা না সেটা আপনারা আমার সচেতন হইতেইবো বুঝতে হইবো আপনি সুযোগ যে আমি তো জানি না আমি বুঝি না অতটা করি না আপনি জাগা না বুঝলে কি করেন আপনি সকালে উঠিয়া যে বুঝে তার বাড়ি যান যদি এগুলা মানুষ হয়েছে সুনামগঞ্জ চাকরি করে আপনি ফজরক তো উঠিয়া গিয়া ফজর আগে বৌরে উঠিয়া কই খানি লি হলে খানি দিলে আদাফত গিয়া খাই থর গিয়ে বেঠারে গিয়া ধরব অফিসত এবার আগে বেটার বাড়িতেই গিয়া এগো বুঝতেইব কেউ দাই বাড়িখান তার টুকরা লাখ দাম দেড়াখ টাকার দাম অথবা পঞ্চাশ দাম এই জায়গার লাগে অত কষ্ট করা লাগে আর বেস্তর লাগিয়া আমার জুনিয়ার বছরের জিন্দগি আর ইমান্নাত তাহলে জান্নাতের সেই আরামদায়ক জান্নাতও যাইবার লাগিয়া আফের জানার বুঝার দরকার আছে কিনা না না কইটা যে চোখ বুঝিয়া মানছি যারা মুর্শিদর্শি যদি আমার লিখা যায় জাগাততে ভরছিল আর যদি ভুল জায়গাতেই এটা খাওয়া যায় সুযোগ আছে সচেতন হইত আল্লা সুহান সম্মানিত দিন কি তা নাই পূর্ণাঙ্গ নাই দিন কি পূর্ণাঙ্গ দিন কি আমরা এক আছি আমরা মুসলমান হল এক নাই আমরা দিন পূর্ণাঙ্গ কিন্তু আমরা মুসলমান হল কিতা করছি এই পূর্ণাঙ্গ দিনে আমরা সঠিকভাবে আঁকড়াইয়া ধরতাম ফার্সি না ঐক্যবদ্ধভাবে আঁকড়াইয়া ধরতাম ফার্সি না সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্নভাবে বিভক্ত গেছি এবং আমরা কইলাম যে আমরা এমন বিভক্ত হইছি টুভির মাঝে বিভক্তি দাঁড়ির মাঝে বিভক্তি পাঞ্জাবির মাঝে বিভক্তি সত্য কি না না সম্মানিত উপস্থিতি আমরারে এই অবস্থা তাকিয়া উত্তরণ লাগিয়া ঐক্যবদ্ধ হওয়ার লাগিয়া আমরা কিতা করতেইব কোরআন হাদিসে আঁকড়িয়া ধরতইব কিতা রে আঁকড়িয়া ধরতইব খুরানি বুঝতে হইব খারাল্লাখান্লা বুঝতে হইব বিভিন্ন ইসলামিক দলল্লাখান বুঝতেই ফিরসাভল্লাখান বুঝতে হইব না চাহাবাই কেরামল্লাখান বুঝতেই চাহাবাই কেরামল্লাখান বুঝতে হইব এই জায়গাটাই লোক গুরুত্বপূর্ণ আপনি যদি এই জায়গা ভুল করেন তাহলে আপনি সব জায়গাত ভুল হইব এক জায়গা এক বেটা তার সব কাম করতে এলাকা পাঁচ মিনিট লেইট হয় তাকে আমরা যদি দিন বুঝতে ইসলাম বুঝতে গিয়ে হই যায় তাহলে সব জায়গা কিতা হইব ভুল হইব আর যদি বুঝতে গিয়ে আপনি সঠিক বুঝেন তাহলে যে যা জায়গা গেলে আপনি ভুল কইলে আপনি বুঝতে পারবা যে ভুল কোন জায়গা আছে এতে আমরা দিন মানতে হইব খারাল্লাহন করিয়া সাহাবাই কেরাম করিয়া চোদ্দশো বছর আগে নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামে ও পুরানা ফর্সাদাইতে পুরানা দলিল যেতে হইব ইসলামের পুরানা দলিলাই ইসলামের পুরানা দলিল রসুল সাল্লি সাল্লাম রসুল এবং সাহাবাই কেরামকলে জেলা দিন বুঝছে নলা বুঝতে হইব রসুল এবং সাহাবাই কেরামকলে তারা মানুষ বললে তিন দিনের চিহ্ন করতানি চল্লিশ কর্তানি আপনার দিদার নি তিন আসেনি তাহলে দেখতেই নানি রসুল সাহবায় কেরাম রসুল সাল্লাই মারা গেছেন তানিয়া বিবি মারা গেছে নামকিতা ফয়লা বিবি কিনা না দেখতে হইব নি তারপরে তান চল্লিশ দিনের সিন্হি হয়েছিল না না না না না তারপরে না না না না দেখতেই কিনা নি রসুল সাল্লাই্লাম দুনিয়াত থাকতে তান সেলেরা মারা গেছে ইব্রাহিম মারা গেছে বড়ইয়া তাহলে ইব্রাহিম মরার পরে তিন দিনের চিন্ন করছেননি চল্লিশা চিন্নি করছেননি তিন দিনের সি কীতা দিয়া দিয়া না ক্ষীর দিয়া ফ্রুট দিয়া খুঁয়ার দিয়া খুঁয়ার দিয়া খোলা দিয়া তো ইন্দু আনি ডাকি আছে এটা তো ইসলামও নাই যারা করে যারা আয় যেগুলা যারা দোয়া মাহফিল করে দোয়া করতে চায় জিকার করবা এটা যুগ আসিলনি এটা সাহাবাই কেটাম করছেননি রসুলের যুগে সাহাবি মারা গেছেন আবক্কর রসুলের ফরে আবক্ক মারা গেছেন অমর মারা গেছেন ওসমান মারা গেছেন আলী মারা গেছেন না সাধারণ আমার কথা বুঝলাম না খুব কম মানুষের কইসেন রসুল সাহাবায় কেরামক এটা করিয়া তখন তাহলে আমরা গিতা করতাম না এই সবে আর রসুল সাহাবায় কেরাম যদি করেন না তাহলে আমরা গিতা করতাম করতাম না সুজা। কথম তো আপনি আপনি বুখারী কতম আছে নি এখন কোরআনে কথম আছে নিলেটি বুখারি কথম বাড়াইছে বুখারি কথম পড়লে ফললে চল্লিশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা লাগে নয়াবার আপনারা বড় বড় মাদ্রাসা ইটাফোন আপনার ইনুস আছে নাকি ইনুস আছে নাকি ইনুস মানে কিলা হাই ভা নাকা ইন নিকুন্ত মিনার জালি মিন কলা লাগে বার এক লাখ পঁচিশ হাজার বার ফলাগে না নি খারাপ আপনার না বুঝুর কানে দিন খারাপ মহিলারা ফলইন ফরিয়া খতম দিন সব ট্রেন্সফার করে দিলেন সব তাই সব সব মূর্তি আছে কি না আপনার এই সহাবানোর রু রুফরে কিনা না আপনার কিতা খবুল করো তো বুঝা গেল সহাব ট্রেন্সফার সব যদি টেস্ট হয় কিনা যায় তাহলে বড় লোক হলে কিনব নানি গরিব হলে কিনতে পারবা খতম খার বাড়ি বেশি হয় গরিব বাড়ি হয় বেশি না বড় লোকের বাড়ি বেশি আপনি যে স্কিনরা আপনি দেখতে বানানি যে কিনি এক হাসাও যা আর কিনা না আপনার মোবাইলেও আসুন বিকাশে টেকা পাঠায় ভাইকে বোঝা যায় কিনা না টেস্ট বোঝা যায় কিনা না ফসলা আপনি বিপদে ফললে এই তসবি ফরতা কিন্তু অত লক্ষ ফললে এই গুথ খতম হয়ে যাব ইলা কোন সময় বেশি নাই আমরা আলোচনা শেষ করিতে হইবো তারপরে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আলোচনার উপরে কোন প্রশ্ন থাকে অথবা আলোচনার বাইরে কোন প্রশ্ন থাকে আমরা জবাব দিয়ে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফিক্লাহ সম্মানিত উপস্থিতি এর ফলে বাকি গুণ ফরলে বালা যে ফরব হে স্বভাব পাইব যে ফরত না সে স্বভাবটা কি বঞ্চিত হইব কিন্তু শত্রুর আখাত ফরতেও হইব না খালি রোজা মাসে ফরতে হইব সারা বছর ফরতে হইব যদি ফাঁস নামাজ সত্রের আঘাত নামাজ ফোড়ন তাহলে ওই ব্যক্তি মুসলমান তাঁকবার অসুখ সাল্লাইর সাহাবি হলে নামাজ ত্যাগ করলে ইসলাম ত্যাগ মনে কর্তা এতে আমরা সবরে শপথ নিতে হইব আমরা সবরে আমি কইতাম না আতুলা মারি কারণ আত তুলা মারার কথা কইলে এক হাত তুলা মারার কথা কইলে দুই হাত তুলা মারি কয় আমি ফোড়ম হেসের বাদরি হে নাই তো এগুলা দরকার নয় আপনি আমি মনোযোগ সহকারে আমরা এটা যে সিদ্ধান্ত নেই যে আমরা জন্য দৈনিক সত্রঘাত নামাজ পড়ি যে কোনোভাবে হোক যখন ফরোজ নামাজটা অন্তত আদায় করি তখন আমরা মুসলমান থাকবো আর আমরা যারা যারা আছে আমরা শিক্ষা দিতে ফরিবারে মানত না খালি আপনি মানত ফলা মানত না ফরিবারে ফলা ফয়লা কে আপনি মানত এখন আপনি গিয়া বাবির লোকের গর্তা শাশির লোক গফরতা শাশার গর বোনির লোক গফরতা আর বউরে কোন যদি এই তুমি ফর্দার মাঝে তাকিও তুমি বারাইয়া তা খামাইবো বৌ মন্থনে খান থেকে শুরু করতে হইব নিজে থাকি শুরু করতে হইবো ফোর্দা ইসলাম যে ফর্দা আইসে ফর্দা ফরস আগে না বেটিন তোর আগে আগে বেডাইতে রুফরে যে তুমি দেখ তোমার চৌকরে গিতা করতে অন্য নারী তাকিয়া হরাইয়া রাখতায় আর বেটিন তোরা কইসেন তারা শরীরে ডাকিয়া রাখতায় তাহলে আমরা কিতা করতাম আমরা নিজের চোখ রে ফাই হেফাজত করতাম আপনি কিতা করলাম আপনার বইন চেক করে রাখেন কোন জায়গা গেলে যে আর নিজে বাস্তব আল্লাহ সুবানুম ও আহলিকুম না ইসলাম ফাইলা নিজে মানতে হইব নিজের মাঝে বাস্তবায়ন করতে হইব তারপরে তারপরে আমরা পরিবারে হইতে হইব বন্ধু বান্ধবরা হইতে হইব আল্লাহ সুবান দান করুকা رسابل مانفک دان خرکا ہمارے نام جنس آسانی تیس دن چین سلسلہ چینی آپ سے, سے, سے, ای, ای, ای, ای, سے, سے ای نام ڈکی گیس আমরা দেশের নামাজও আছে নামাজ ই ঠিক আছে আমরা দেশের রোজা আছে রোজা ইকান ঠিক আছে আমরা দেশের হজ আছে হজ ই ঠিক আছে আমরা দেশের দুরুদ আছে কিন্তু দুরুদর মাঝে অনেক জিনিস মানুষের ঢুকাই দিচ্ছে নামাজের মাঝে দুরুদ ফোর আল্লাহ সাল্লাম আল্লাহ বারিক আলাহ ফরেননি নানা ইব্রাহিম একটাই লোকি দুরুদ আর সাল্ল সৈদিনা মোহাম্মদ বানাইল দুরুদ ইয়া নবী সালামগিয়া বানাইল এটা রসুল সাহবাখলে জানতা না যদি করতে দলিল যদি জানত আপনার জিকা করবা যে বালাগালি রসুলের ফোর সাহাবাহ ফোর আল্লাহ মসালীদিনা মোহাম্মদ এটা কিতা রসুল সাহাবাহ ফোর ফরলে তাহলে বুখারী মুসলিম হউদ তির ইবনে মজা হাদিসের কিতা তো দেখাই তৈব সত্যি কিনা এটা যদি থাকে তাহলে দলিল না আর যদি কয় না দলিল দখলও আছে তাহলে দখল মানা যাই দখল দিয়ে যায় না দলিল যদি না চেক করবা আমি না আমার কথা আপনার মানিল ইতা এটা খাবার লাগে আমি আইসি না আপনার খর্বার লাগে আইসি আপনি বুঝো সচেতন ভাবে আপনার যেটা যখন চেক করে আর্চেনিক আছে আপনি খাইনি হেনে খাইন না আর্ যখন প্রমানিত যায় যেমন আপনি প্রমাণিত হয়ে যাব আল্লাহ মসাল্লি আলাহ সেই মোহাম্মদ নাই বা লাগালুল রসুল সাহবাহ আমলে না তাহলে তখন আপনি আরি গুফর বানি রসুল সাহাবাহা মানে তিন দিন চল্লিশার চল্লিশার সিনে যদি না করেন তাহলে আপনি এটা বাদ দিতে হইব কারণ এটা ইসলামর নামে করা যাইতো না বুঝছেন ফির মরিদির ইসলামের মাঝে নাই ফির শব্দটাও ইসলামের মাঝে নাই এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ থেকে শুরু হয়েছে আরবের মানুষ ফির চিনে না আরবিতে ফির লেখার নাই আপনার দেশের আরবও যেসব মানুষ আরব থেকে যারা আছে তারা জিগার পুলিশ কইতে পারে না হি দেশের মানুষে হয় বলিস ও আপনার সুনামগঞ্জের একজন সৌদি আরব বলিস কয় কারণ ফি তার অক্ষর নাই থেকে ইয়া পর্যন্ত ফি অক্ষর নাই তাহলে ফির ইস্তামও নাই ফির মুীদ ইস্তামও নাই বায়াত ইস্তামো আছে ইসলামের বায়াত নিব রসুলের বায়াত নিছেন আবক্করে বায়াত নিছেন বায়াত বায়াত মাভিয়ারে দেওয়ালে বায়াত নিচ্ছেন তারা ইসলামী রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানা বায়াত হরণ কিনা না আমার দেশে তবা করে নাইয়া ফিরস তবা করেননি তবা করেননি ই তরিকা রসুলের তরিকা নাই ই তোর তরিকা ইসলামের তরিকা না ইসলামের তরিকা এলাকা আপনি আল্লাহ আল্লাহ বোন করে তুমি আমার মাফ করে দেওয়ার নিজে আর তবা করান ব্যবসা করার সচেতন হইবো আপনি যখন সচেতন হয়ে যাবা ইনশাল্লাহ ইত্যাদি তাক্ত নাই অনেক জিনিস আপনার সমাজও আসিল আজকে নাই আছে কিনা না তা আপনারা যদি সচেতন নেন তাহলে এইগুলা তাক্ত নাই ইনশাল্লাহ আর্শ্রিক আর্শনিকালা পানি অনেক না এইভাবে আপনারা অসচেতন হইলে দিব। এই ধরনের তখন বন্ধ করো হ্যাঁ ইসলাম নষ্ট করে দিব কারণ এরা হয়তো চায় যে তারা গানের অনুষ্ঠান হইলে তার অসুবিধা হয় নাচের অনুষ্ঠান হইলে অসুবিধা হয় না তারা যাত্রা গানের ফালা গান হইলে অসুবিধা হয় না তার ইসলামিক মাহফিল হইলে অসুবিধা হয় কারণ যেন ইসলামের সত্য কথা সঠিক কথা আমি তোমাদের কাছে একটা দল যার নতুন মা আনা আমি এবং আমার সাহাবিরা এতে আমরা রসুল সাহবায় কেন তরিকার মাঝে যাই তৈরি আল্লাহ সুবাহিতামে আমরার এই মুসলিম উম্মারে একটা মাঝাবর মাঝে রাখিয়া গেছিলাম এই কি ইসলাম মাঝহাবর নাম এই তরিকার নাম এই দিনের নাম কিটা ইসলাম আমি যে আয়াতটা ইমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ ইসলাম জীবন ব্যবস্থা দ্বারা তালাশ করবো সেটা খবল করা হইত রসুল সাল্লা গেছেন ইসলামের মাঝে রসুল আমরা একদিন আমরা সঠিক সোজা ফথে চালাও আর রসুল সোল্ল আলাই মরার ফলে আশি যে জন্মগ্রহণ করছেন ইমাম আবু আনিফা রসুল মরা কত বছর পরে জন্মগ্রহণ করছেন সত্তর বছর পরে প্রায় সত্তর বছর পরে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে একশো চল্লিশ বছর পরে ইমাম শাফির জন্ম হয়েছে তিরাশি বছর পরে ইমাম মালিকর জন্ম হয়েছে বছর পরে ইমাম শাফি আহমদ হাম্বল জন্ম হয়েছে আর এর ফলে তিনশ বছর মুসলমান হলো বিভিন্ন জায়গা তরিকা বানাই যে এই সাইটটা তরিকা ঠিক আছে হানাফি শাফি মালিকি হাম্বলি আর কইসেন এটা সাইটা আজহাব অথচ অল্লাহি আল্লাহর শপথ খরি আর এই সাইট যে সাইটজনের নামে বানানি হয়েছে তারা কোনদিন ইহা বানাইছেন তারা কী কই জানি তারা কইছেন তারা আসলে শ্রেষ্ঠ আলেম আসলা কুফার শ্রেষ্ঠ আলেম আসলা তাইছেন হাদিস হাদিস যদি ফাইলা অট্ট উল্লেখ আমার তাহলে সঠিক মাঝাব হইলে গিয়া আমরা তো হানাফি মাঝাব মানে তারপরে কইবা অমুখ তরিকা মানে বাঘ হইতে হইতে খালি বাঘ আর বাঘ অথচ আল্লাহ সুবাহ আমরা আমরা ঐক্যবদ্ধ দরিয়া ধরিয়া ধরতাম এতে আপনি যদি মানুষ কোনো অসুবিধা নাই তবে মাাব যদি কোরআন আদিসের লগে বিরোধ থাকে তাহলে কোনটা মাসাব আপনি মানরা কিন্তু যদি কোরআন আদিস বিরোধ থাকে তাহলে কোনটা মানতেই আপনি আপনার বাফর কথা মানেন মানেন কিনা না কিন্তু বাফর কথা যদি কুরান লগে মিলে না তখন খার কথা মানব আপনারা আমার কথা বুঝরা আমরা বাফর কথা মানে কিনা না না ময় মুরব্বীরা মানে কিনা না সমাজের কথা মানে কিনা না কিন্তু কুরআন আদিসের উল্টা যদি হয় সমাজের কথা মানা যাইব বাপ দাদার কথা মানা যাইব আলেম ওলামর মা আলেম রে নবীরত্তরাধিকারী নবীরত্তর খারা আলেম রাফ তুমি বক্তব্য নেওয়া করবো বেঠায় খালি আলেমহলার বিরুদ্ধে মাত্রছে আলেমহলার বিরুদ্ধে মাতলে আমরাও তো আলেম তাই আমরার বিরুদ্ধে যায় কিনা না তাহলে আল্লা রীত রা আনি না তাই নিজের তরিকা বানানি আমার কথা বুঝা নিতে কি সুনামগঞ্জ যাইতাম আমি এই এলাকা চিনি না একজন মানুষের বারে বারে জিকার করলাম যে বাইসা সুনামগঞ্জ যাইতাম কোন রাস্তায় এখন তাই পুরানা রাস্তা দেখাইয়া দিতা না নয়া এক রাস্তা বইতা মজা দিয়া হ্যাঁ না তাই পুরানা রাস্তা দেখাইয়া দিতা আলেমর দায়িত্বই লগিয়া তাই রসুলের রসুলের যে রাস্তা থাকে আমরা বাইকের মানে রাখিয়া গেছে ও রাস্তা দেখাই না নয়া রাস্তা দেখাই নয়া দেখাই না পুরানা রাস্তা রাস্তা দেখা আলেম যে আলেমে কুরানি কইবা খার কথা হইব যে কুরানি যখন কথা হইব ইসলামের কথা হইব আর তার নিজে থেকে খার কত তান তরিকা হইব এটা আপনি যদি মাঝাব মানন তরীকা মান আপনার বুজুর্গানে দিন মানুষ সমাজ মানন কোনো অসুবিধা নাই তবে যদি কুরআন হাদিসের লোক বিরোধ লাগে তাহলে কিতামান আমার কথা বুঝবা তরিকা বাধ্য হওয়া যাইব কিনা না কিন্তু কোরআন আদিবাদত না আমরা কোরআন হাদী চাকরি দিনে থাকতে হইব জি পার্থক্য গীতা শিয়া খারা শিয়া খারা আমরা আমরা মুসলমান সাহবা কেরাম যুগর শেষের দিকে মুসলমান খনের মাঝে এগ্র মানুষ তারা আলীর আদি আল্লাহ নামে বাড়াবাড়ে করলো আলিরে কইল আলিউল্লা তারা কইল যে জিব্রাহিল্মদ রসুল্লা রসুল্লা আসলা আলীর খাসাদ না এই যে এই যে যারা আলিরে লইয়া বাড়াবাড়ে করছে এরা গে শিয়া এরা আজকে আছে আজকে শিয়া একটা দেশের নাম ককা ইরান ইরান শিয়া দেশ তারা আলি র মনে করে আল্লাহ তারা মাঝে কিছু মানুষ আছে কিছু মানুষের মনে করে আলিরাগিয়া রসুলর ওইটা আসলা আলী আবার তারা সে কয় রসুলের ফলে আলিও ওইটা আসলা রসুলের স্থলাভিশ অবক্কর অমর এতে জোরে নিচেন অবক্কর অমরে গালিয়ায় এই লোল শিয়া এরারে খাওয়া হয় শিয়া শিয়া এরা শিয়ার মাঝে অধিকাংশ মুসলমানও নাই এরা ইসলামর মাঝে নাই আর কিছু আছে ইসলামর ভিতরে। আর বেশিরভাগ ইসলামর মাঝে নাই সংক্ষেপে কইলাম শিয়া সম্পর্কে আপনি জানতে হইলে শিয়া সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের বই আছে বিভিন্ন ইসলামিক বই আছে আপনার স্টাডি করতে হইব ইসলামিক বিশ্বকুশ শিয়া সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে আপনার জানতে হংক্ষেপে কইলাম যে এই লগে শিয়া এবং শিয়া ও যখন আইলো এই দেশ শাসন করছে শিয়া হকলে আলি আমজদ্রে শিনী আলি আমজাদ নামুন চেননি আলি আমজাদ নাম চরা আসিল শিয়া তারপরে লালবাগের কেল্লা ডাকাত আছে এরা আসিল শিয়া আপনি নামুনছেন নবাব সিরাজ উদ্দৌলা এরা আছে শিয়া আপনি নাম শুনছেন আজম মুহদ আলী জিন্না জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান জাতির হ্যাঁ এটা আছে শিয়া এই শিয়া হলে এই দেশ শাসন করছেন মোগল শাসক হল অনেক আস শিয়া এর দায় শিয়া লেখতে হয় লেখার ফর্ম এটা সুযোগে চালু হয়ে গেছে যে ফর্ম লেখে মুসলিম তারপরে লিখে সুন্নি আর মুসলিম হইল গিয়া শিয়া সুন্নি মানে যারা সুন্নরে অনুসরণ করে ও শূন্য আমরা মাঝে অনেক জিনিস বেদাতি ডুগি গেছে বেদাতার বাদ দিতে হইবো আল্লাহ সুবান আমরা অনুশেষ করলে আনুষ্ঠানিক ভাবে